প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসির জালালাইন থেকে সুরা বাকারা আয়াত থেকে চৌষ্টি পর্যন্ত যখন আমি তাদেরকে বললাম থেকে বের হওয়ার পর আমি তাদেরকে বললাম আলা লিসানে ইউসা আলা লিসানে লিসা নেত মুসা আলিহিস এবং হজরত হারুনা আলী ইসলাম জনের ওয়ফাত হয়ে গেছে ঐতিহ্যের ময়দানে চল্লিশ বছর পার হওয়ার পর চল্লিশ বছর পার হওয়ার পর হজরত ইউসা আলি ইসালাম যিনি পূর্বে হজরত মুসা আলি ইসলামের খাদিন ছিলেন তাকে আল্লাহ তালা নবুত দিস তো ওনার নেতৃত্বে ওই তখন যারা উপস্থিত ছিল তাদেরকে নিয়ে এখনো আছে সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো তৃপ্তি সহকারে আহার করো মিনহা হাই খুশি যেখান থেকে তোমাদের ইচ্ছে হয় তৃপ্তি সহকারে আহার মিনহা করো রাগাদা তার মধ্যে কোনো কোন বিধিনিষেধ নেই বা সুজ্জাদা এবং তোমরা সেই জনপদের দরজা দিয়ে প্রবেশ কর নত শিরে মাথা ঝুঁকিয়ে পদ খলুল বা সুজ্জাদা দ্বারা উদ্দেশ্য হলো আই মুন হানিন আমাদের প্রার্থনা হলো ক্ষমা মানে আমরা ক্ষমা চাই এটা বলো তোমাদের দ্বারাও যেন নিজেদের কাজের উপর অনুতপ্ত হওয়ার ভাবটা বোঝা যায় আর কথা দিয়েও সেটা বলতে থাকো মাস আল্লাহা আমাদের প্রার্থনা হলো যে আপনি আমাদের আমি স্রোতে হবে এবং যারা সৎকর্মশীল তাদেরকে আমি আরো পুরস্কার দেব। তাদের পুরস্কার আমি আরো বাড়িয়ে দেবো সেটা নাজিদু এর মফিলে বিহী যারা আমার হুকুম পালন করার মাধ্যমে সৎ কাজ করবে সৎকর্ম করবে তাদের পুরস্কার আমি আরো বাড়িয়ে দেবো কবদাল এই যে এখানে একটা করেন যে হা উদ্দেশ্য হলো ওই যে সামনে যে আসতেছে সেটাই এটা তাকদিম হয়েছে যে তারা যখন চাইলো যে আমরা তো এক ধরনের খাবার করেন। তখন আল্লাহ একটা এলাকা শহর সেখানে যাও সেখানে গেলে তোমরা তোমাদের ইচ্ছে মতো জিনিসপত্র পাবে কেউ কেউ বলেন যে এটা তারা উদ্দেশ্য হলো আয় আবার উদ্দেশ্য হলো যে একটু পরের আয়ের মিশ্রাম সেটা দুইটা তাফসির হলো একটা তাফসির করছেন ادخلو هذه القريه فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا فقولوا حطط نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فمن تعدى من الظالم ترى كثافه পরিবর্তন করে দিল غير الذي قيل لهم যে কথা তাদেরকে বলা হয়েছিল সেই কথাকে অন্য কথা দ্বারা তাদেরকে যে কথা বলা হয়েছিল তাকে অন্য কথা দ্বারা পরিবর্তন করে দিল তারা বলতে শুরু করলো জমের দানা হাকবা মানে তাদের তবীয় এত নষ্ট হয়ে গেছিল যে এখানে কথা তারা না বললে পারতো না যে তারা এমনি অন্যায় করছে চল্লিশটা বছর আল্লাহ তালা তাদেরকে এখানে আজবের মধ্যে রাখছে তো এখন আল্লাহ বলতেছে চল্লিশ বছর আমি তোমাদের গুনা মাফ করব। এক তাফসির মোতাবেক যেটা এখানে মুসান করছেন আরেকটা তাফসির হলো যে আল্লাহ তোমাদেরকে আসমানি খানা গাওয়াইতেছেন সেখানে তোমরা বলতেছো আল্লাহ নাসবির আল্লাহ ও তোমাদের এটা অন্যায় হয়েছে বাকি তারপরও আমি মঞ্জুর করছি ঠিক আছে তোমরা এখন ওই পেঁয়াজ রসুন এগুলো খাওয়ার জন্য এখন নগদ অন্যায় হলো আসমানি খাবার বাদ দিয়ে তোমরা এখন এই পেঁয়াজ রসুন খাওয়ার জন্য তৈরি হয়েছে এই অন্যায়ের জন্য এখন তোমরা হিত্যা হিত্যা বলো দুই সুরজে দুইটা হবে তারা দেখো এই কথা তারা সহজে বলতে পারতো না কিন্তু তাদের তবীয় এমন বিকৃত হয়ে গেছে যে তারা এই কাজগুলো আল্লাহ গুলো এই হুকুম গুলোকে লঙ্ঘন করতেছে তারা বলতে বলছে তারা বলতেছে এটা তো হলো তারা কৌলকে তবদিল করছে এবার তাদেরকে তো বলা হয়েছিল যে সুযাদা নত শিরে প্রবেশ করার জন্য তারা কিভাবে প্রবেশ করছে মোসান ছোট বাচ্চারা যখন এই মানে বসে বসে যে নিতম্ব শেষ রায়ের সামনের দিকে হেটে হেটে যায় না বাচ্চাদের একটা কাইফিয়ত হয় না যে এরা বাচ্চারা বসতে পারে বসে পরে এই যে পাঠিয়ে আগে আগে সামনে সামনে দিকে এইভাবে দেখো না বুঝছো তোমরা আস্থা মানে হলো আজ বাড়ি সহজে আসে উল্টা করতে পারলেই সে মনে করে যে সেই হিসাবে হয়ে যেত এখানে জমিরের জায়গায় জহের রাখা হয়েছে তাদের যে অপরাধটাকে স্পষ্ট করে ধরার জন্য যে লোকগুলো তাদের এই কাজ এটা যে খারাপ এটা খুব ভালো করে প্রকাশ করাবার জন্য প্রকাশ করার জন্য সেটা কি সুরতে دولوب प्ले महामारी महामारी सूरते طاعن من السماء بما كانوا يفسقون أي بسبب فسقهم ما ماي مصدريه এটা বুঝলেন بسبب فسقهم خروجهم عن الطاعه فهلك منهم في ساعه 70 الفا أو اقل 1 70000 অথবা 70000 এর কম সংখ্যক এক কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেছে ওয়াজ করুন اذ استسفى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر এই যে এখানে ঘটনা তাকদিন হয়েছে যেহেতু বললো না এখন আবার বলতেছে ময়দানের তিহের ঘটনাটা একদম শুরু দিক দিয়ে ঘটনাটা পঁয়িস তারা যখন ওখানে আসছে গরমের কারণে কষ্ট পাইতেছে তো আগে ওই ওদাল নানা আলী তো তারপরে পানি চাইছেন পানি পাইতেছেন তারা আমি বললাম যে তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো কি লাঠি দ্বারা পাথরে আঘাত করো আল হাজার আলিফলাম এটা কেউ বলেন যে আলিফলামে জিনসি যে কোনো পাথর তাহলে এটা হজর মোসা আলী ইসলামের মাজা বোঝাবার জন্য বেশি আব্লাভ হবে এবং অনেকে এটাকেই তারজি দিচ্ছেন আর কেউ বলেন যে আল হাজার আলিফলাম এটা আলিফলামে আহদি আল হাজার দ্বারা বিশেষ একটা পাথর উদ্দেশ্য মোসানব রহিমুল্লাহ সেটাই বলতেছেন যে আমি তাকে বললাম যে তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো এই পাথর দ্বারা উদ্দেশ্য হল হুয়ার্লি এবার ওটাকে এটা হলো সেই পাথর যেই পাথরটা মুসা আলী ইসলামের কাপড় নিয়ে পালিয়েছিল ওই যে মানে তো হজরত মুসা আলী ইসলাম ওই জমানায় আমাজ ছিল মানে একটু বেশ সরম ছিল যারা এই সবার সামনে গোসল করত একবারে কাপড় চোপা শখ খুলে তো আমি মুসা এটা করতেন না তিনি গোসল করতেন তো ওরা পরে হজরত মুসা আলি ব্যাপারে বলল যে নিশ্চিত মুসা আলী ইসলামের হয়তো এই মস্তুর জায়গাতে কোনো অসুবিধা আছে এটা তিনি আমাকে দেখাইতে চান না আমাদেরকে আল্লাহ তালার আদত হলো যে আল্লাহ তালা যাকে দিয়ে দিনের কাজ দেবেন তাকে আল্লাহ তালা সব ধরনের অয়ুব থেকে পাক রাখেন তার জেসমানি কোনো আইবও থাকে না আর তার আখলা কি আয়ত্ত থাকেই না সবার উপরে যেন হুজটা তাম হয় আরেকটা হলো যে মানুষ কারো কথা শোনার জন্য তার প্রতি যদি তার মায়লা না হয় তাহলে এমন মানুষের কথা সহজে শুনে মানে একটা মানুষকে দেখতেও তার কাছে ভালো লাগে তার আকার আকৃতি খুব সুন্দর কথাবার্তা তো সুন্দরই দেখতেও ভালো লাগে এই মানুষগুলোর প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয় এই জন্য আল্লাহ তালা নবীদেরকে বানানি এমন ভাবে সব ধরনের পরে যখন তারা এই কথাটা বলছে তখন এই যে তাদের এই যে একটা কথা এটা তো হজরত মুসা আলহ দাওয়াত কবুল করা এবং ওনার এই দাওয়াতের লাইনে একটা মানে হইতে পারে এই আল্লাহ তহ এটা থেকে মুসা আল্লাহ ইসলামের বারাত জাহের করার জন্য কুট্রতি ইনতিজাম করছেন সেটা তো কোনো অসুবিধাই নেই কিছু বুঝে নাই আর কাপড় চোপড় তখন তো অনেক বেশি ছিল এমনও না তাদের মোসাই সাহেব নিজের কাপড়টা খুলে একটা পাথর উপরে রেখে গোসল করতেছেন গোসল ফোসল করে যখন কাপড় নেবে পাথরটা দৌড় আমার গায়ে কাপড় নেই যে পাথরের দিকে দৌড়ে যে দৌড়ে যে পাথরটা গিয়ে একবারে ওই বনিসের অনেক লোকজন এক জায়গায় বসা সেখানে পাথরটা গিয়ে থামছে তো যেহেতু ওরা দেখতেছে বসে দৌড়ে গেছে যা দেখা দেখে এরপর বাস আল্লাহ তালা কুত্রতি ভাবে দেখানোর উদ্দেশ্যের মধ্যে আপনি এই পাথরটা নিয়ে নেন এটা আপনার কাছে আসবেন তখন তিনি এই পাথরটা নিয়েছিলেন এটা বলতেছে এখানে তো এই যে কথাটা মনে রেখো যে আল্লাহ নবীদেরকে এমন সব আই থেকে পাক রাখেন যে আইবের কারণে মানুষের নেফরত হইতে পারে রহমত না বিবি রহিমা এর সঙ্গে ছিল এগুলো সব ইসলি দেওয়ায় আল্লাহ তালা ওনাকে পরীক্ষা করছেন কিন্তু সেই পরীক্ষাটা এমন না যেটার কারণে মানুষ তার প্রতি নেফরত হইতে পারে মানুষ তাকে ঘৃণা করতে পারে এই পদের ছিল জিজ্ঞাসাবি বলছিলেন যে কোন একজন কি বলবো কোন একজন ছাত্র যেন সে আবার করতেছে এবারে খুঁজেই পায় না এটার মাত্র গাঁতের মতো হয়ে গেছে না আরে বালা গাঁত একটা আছে না পান্ডে না শব্দ কি পাথর যেটা কাপড় নিয়ে পালিয়েছিল এটা হলো আহ একটা ইয়া হলো হফি ইফুন এটা হলো হুয়া হুয়ার একটা খবর আর খবর হলো হাফি ইফুন পাথরটা ছিল হালকা মোরক চার বিশিষ্ট এটার আকারটা হলো একটা মানুষের মাথার মতো কোনটা এত বড় ছিল এটা হলো নরম ছিল এটা পাথর হলো আলী ইসলাম পাথরে আঘাত করলেন এখানে দেখো ফাজারাতের ফা এটা হা তার মানে আল্লাহর মা কাবেলা আছে কথা বুঝছাক সে পাথর থেকে বারোটি ঝর্না ধারা প্রবাহিত হলো বারোটি ধারা প্রবাহিত হলো পাথরটা যেহেতু তিনটা করে বের হয়েছে তিনটা পানির ফোয়ারা বের হয়েছে পরে তিনটা তিন দিকে লম্বা হয়ে গেছে লম্বা তিন দিকে গেছে পরে দূরে একটু দূরত্ব চলে গেছে পরে পাথরটা মাঝখানে নালা হয়ে গেছে নালা হয়েছে। দূরে গিয়ে একটু বড় হয়ে গেছে সেখান থেকে প্রত্যেকে গোত্র নিজ নিজ পানি গ্রহণের স্থান চিনে নিল জেনে নিল মিন হুসনাতা আশরাতে আইনা গোত্রের সংখ্যানুপাতে হজরি আকুবা আলী ইসলামের বারো সন্তান ইউসুফ আলী ইসলাম সহ সেই হিসাবে বারো সন্তান থেকে বারোটা গোত্র হয়ে গেছে তো তো সেই হিসেবে প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা যেন তাদের মধ্যে দ্বারা উদ্দেশ্য হল সপ্তি মিনহুম প্রত্যেক গোত্র নিজ পানি গ্রহণের স্থান জেনে নিল মানে প্রত্যেকে বুঝতে পারছে জেনে নিছে যে আমাদের এটা আমাদের এটা আমাদের এটা মাসরাহীম আর দি মুফ সি দিন এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী রূপে তোমরা জমিনে অবস্থান করো না তা আসা উফিল আরও এর অর্থ সিদ্ধ আবার মুখ না যেটা তারা আসা এটাও এটা আসিয়া বিকাশ এই বুঝছো না। যখন তোমরা যখন তোমরা বললে হে মুসা আমরা এক ধরনের খাবারের উপর কিছুতেই ধৈর্য ধারণ করতে পারি না পারবো না আমরা এক ধরনের খাবারের উপর কিছুতেই ধৈর্য ধারণ করতে পারব না মান রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের জন্য কিছু শস্য উৎপন্ন করেন জমিন যেসব শস্য উৎপন্ন করে সেগুলো থেকে কিছু শস্য আমাদের জন্য তিনি উৎপন্ন করে দেন মিম মা তুমিত উৎপন্ন করে সবগুলো আমাদের লাগবে না কিছু করে ইউরিজুলানা মিম মা তুম্বিতুল আরদ তিনি যেন আমাদের জন্য জমি যেসব শস্য উৎপন্ন করে তা থেকে কিছু উৎপন্ন করেন মিন তো কয়েকটা তারা বলতেছে মিন লিল বায়ান এ মা মা এর বায়ান মিম মিমবাকিহা তরিতরকারি হাজমি মেটে পেটেছে জমির দিকে আরদের দিকে যেমন তরিতরকারি তিস্তা ইহা কাকি আমাদের দেশে এটা পাওয়া যায় না আমাদের দেশে শশাটা শশাটা যেমন মানে যেই জায়গায় আমরা শশাটা খাই গরমের মধ্যে পানি শূন্যতা পূরণ করার জন্য খাই না আমরা ঠিক এই জায়গাটাতে খাই হিন্দুস্থানে এটা আছে এটার আকারটা নাকি আরো একটু বড় আকারটা বড় হয় লম্বা হয় বাকি শশার মতোই অনেকটা আকাশু দি হা খেদ তোমরা কি ওই জিনিস যা নিকৃষ্ট তা গ্রহণ করতে চাচ্ছ বিল্লা বদলায় যা উত্তম উৎকৃষ্ট হলো আসমানি খাবার আরেকটা হলো জমি থেকে পয়দা হবে এই একটা আদে না খায়ের বলা হয়েছে বিল্লা হুয়া খায়ের আশরাহু বাদাল আহু আত আখ আদে বদলা বদল লজি হুয়া খায়র ওয়াল হামজা লিনকার মানে তোমরা এটা করো না আতাস্তে দিনদের উদ্দেশ্যটা কি তোমরা এটা করো না কিন্তু ফাবাও আইয়ারজিউ তারা এটা ফিরে আসতে অস্বীকৃতি দিয়ে জানাইছে না আমরা ওই ওইটাই من الانصار فانن لكم ما কোন একটি শহরে অবতরণ করো ছিল তোমরা যা চাচ্ছ তা সেখানে পাবে দেখো এখানে তারা যে কথাটা বলতেছে যে এক ধনের খাবার আমরা কয়দিন সহ্য করব আর পাকতেছি না আল্লাহ তালা তাদের উপরে নারাজ হয়ে গেছে দেখো জিব্বাটা ওই পদে ছিল নাকি একটা খাবার যত দামি হোক যত উন্নত হোক মানুষ হিসেবে আমাদের দুর্বলতা আছে না দামি খাবার সুস্বাদু খাবার অনেকদিন খাইলে এটা ভালোই লাগে তাই না এই কথা কি না তোমরা নাকি ব্যাপারটা এমনই কিন্তু তারপরেও তাদের এটাকে আল্লাহ তারা ধরছেন কেন কারণ তাদের এটা হাজর মোসা আলিস বলার পরে তারা ফিরে আসার কথা ছিল কিন্তু তারপরে আসেন তারপরে হলো এটা তারা আসলে তাদের শুধু ওই যে তারা মজা পাইতেছে না এটাই না বরং আল্লাহ তালার এই হুকুম থেকে এ রাজ করা এই নিয়ামতটাতে এ রাজ করা এটাও তাদের এখানে মূল মাকসাদটা ছিল যে আল্লাহ তালার এই আসমানের নিয়ামতটা থেকে তারা বাদ দিয়ে নিজেরা চেষ্টা তো দূর করে কিছু করে নেবে এটা এখানে ছিল মূল মূল কারণ কৃষিকাজ করে তারপরে সেগুলো তাদের নিতে হইত ঠিক আছে ওরা আল্লাহ তাদের বই অবস্থায় দিচ্ছে তাদের উপর লাঞ্ছনা এবং মুখাপেক্ষিতার ছাপ মেরে দেওয়া হয়েছে অভাব অনটনের আসর সেটা কি মেনা শুকনায় এবং জিল্লা এগুলো তাদের জন্য একদম আবশ্যকীয় হিসাবে থাকবে কখনোই তাদের থেকে ছুটবে না জিল্ল ছুটবে না মাসকানাটাও ছুটবে না যদিও তারা অনেক ধনবান হয়ে যায় দেখে আগের জমানায় যে কাঁচা রূপা অথবা কাঁচা স্বর্ণ দিয়ে পয়সা বানাইতো আকারটা প্রথমে গোল একটা বানাইতো গোল বানানোর পরে এই একটা ফর্মা থাকতো লোহার ওইটা মাথার মধ্যে ডিজাইন করা থাকতো যে ডিজাইনটা ওইটার মধ্যে লাগাইতে ইচ্ছা করতো তো ওই লোহাটাকে একটু হালকা ওই পয়সাটা মনে করে যেটা পয়সাটা বানাইছে সাদা অংশ বা সাদা এটাকে একটা শক্ত যে লোহাটা এই শক্ত লোহাতে বাড়িয়ে দিত এটার ভিতরে যে ডিজাইনটা এটার মধ্যে লেগে যেত এটাকে বলা হইতে এই যে আল হাদিদ হাদিদুল মনকোষ এটাকে বলা হতো সিক্কা সিকার ছাপ যেমন দিরহামের মধ্যে লেগে যায় এই দিরহামের ছাপটা কখনোই উঠে না তাদের উপরে যেমন এরকম ছাপ লাগাই দেওয়া হয়েছে আর মাসকানার ছাপটা কখনই উঠবে না একদম থাকবে এটা বোঝাই দিয়েছেন লুজু মা মানে এটা হলো এইটা মনসুবিনাজুমিত দিরহামিল এবার এইভাবে হওয়া মন আছে ছিল লুজু মাদ্দির হামিল মগরূপ লুজু মাদ্দির হামিল মগরুবা সিক্কা এই সিক্কা শব্দের আগে দিয়ে আবার একটা শব্দ মাহজু उद्देश्य সিকা লাগাবার কারণে যে নকশাটা দেড়ের উপরে লেগে থাকে সেটা হলো সিকার আসন আর এটা আরবি একটা লোগাত সেটার মধ্যে আসতে হলো মনকুশ আতুন দানানির ওই লোহা যেটা নকশীকৃত লোহা যেটা দ্বারা দারাহিম দানানির মধ্যে নকশা করা হয় দারাহিম ও দানানির লোহাটা যেটা দিয়ে নকশাটা লাগানো হয় এই অনেক ধনী হয় অনেক ধনী হয় এটা একদম ক্যাম্প অবস্থাটা থাকবে যে তাদের মধ্যে লাঞ্ছনার অবস্থা থাকবে সবসময় তারা লাঞ্ছিত হইতে থাকবে আর তাদের মধ্যে অসহায়ত্বরা থাকবে কি এটা অসহায়ত ক্যামোৎপন্ন তাদের অবস্থা এমনই হবে এখনো দেখা যাইতেছে এই অবস্থাটাই থাকবে দুনিয়ার মধ্যে যত জাতি আছে যেটা আসমানি কিতাবের অনুসারী হোক অথবা এমনি আসমানি কিতাব ছাড়া অনুসারী হোক হিন্দু বৌদ্ধ যারা আছে যারা আছে। তার মধ্যে একমাত্র ইহুদি জাতি এমন জাতি যাদের নিজস্ব শক্তি বলে অর্জিত কোনো এলাকা নাই নিজস্ব শক্তি বলে অর্জিত কোনো রাষ্ট্র নাই তাদের ইহুদি জাতিতে যে হলে এমন একটা জাতি নিজস্ব শক্তি বলে অর্জিত এমন কোন এলাকা নাই অথচ তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী জাতি ইহুদি জাতি হল দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী জাতি কিন্তু নিজস্ব শক্তি বলে অর্জিত কোনো এলাকা নেই ফিলিস্তিন যেটা আছে ইসরায়েল যেটা এটা যারা জানা তারা সবাই জানে যে এটা আসলে নিজেদের শক্তি বলে তারা অর্জন করে নেই এটা ওই আমেরিকা এরপরে ইংল্যান্ড তারা তারা তাদেরকে এখানে বসাইছে সম্পূর্ণ তাদের গোলামি করতেছে আমেরিকি আমেরিকা আর ইংল্যান্ড যদি তাদের থেকে সহায়তা তুলে নেয় এক মাস তারা এখানে টিকতে পারবে না একদম লাইট উঠাই দিবে তারা লাঞ্ছনার শিকার নবীদের জমানায় হুজুর সাল আলী আসসালামের আগমনের পূর্বে তারা তাদের উপর একবার এরকম একটা ডলাগেছে খ্রিস্টান বাদশাহাকে যেন না হ্যাঁ খ্রিস্টান বাদশাহী মনে হয় এক কাহেনে তাকে শুনাইছে যে খা করা এমন এক জাতি হাতে আপনার রাষ্ট্র শেষ হবে তো খুইজা বের করছে খতনা কারা করে দিচ্ছে পরে নিশ্চিত হয়েছে আরে এরা তো এরা না এরা তো হইলো এই মুসলমানরা হুদুলের ইয়ার পরে এরপরে ওই যে পঞ্চাশ ষাট বছর আগে মিস্টার হিটলারের দিয়ে তো বহুত কিছু হয়েছে এইভাবে তাদের উপর চলতেই আছে চলতেই আছে সর্বশেষ ইনশাল্লাহ আমাদের হাত দিয়ে হবে সবচেয়ে ধনী হলো তারা ইহুদিনা কিন্তু তাদের নিজস্ব শক্তি অন্য দেখো হিন্দুদের নিজস্ব নিজস্ব রাষ্ট্র আছে বৌদ্ধদেরও আছে আর। আমাদের আগে দিয়ে শেষ মাত্র ৪০ দিন নামের চল্লিশ দিন নতুবা হবে দেড় বছর দজ্জাল যখন বের হবে দজ্জালের সাথে তাদের ভাবছে তো মনে হবে যে বিরাট কিছু দখল করে ফেলছি চল্লিশ দিন পরে আবার তারা একদম ন্যাস্ত নাব হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর বলতেছে গজব নিয়ে তারা ফিরে গেল আল্লাহর গজব নিয়ে তারা ফিরে গেল এখানে একটা জিনিস করো আল্লাহ ইহুদিদের না কারণে তাদের উপরে জিল্ল এবং মাসখানা চেপে চাপায় দিছে এর অর্থটা কি তারা সবসময় জলিল থাকবে লাঞ্ছিত থাকবে এই লাঞ্ছিত থাকবে যেহেতু আল্লাহ তালা বলছে না অতএব সবসময় তারা লাঞ্ছিত থাকবে এখন এটার অর্থটা কি প্রত্যেকটা ইহুদি তার নিজস্ব মহলের ভিতরে যারা সেনাপতি বিভিন্ন পদে আছে প্রধানমন্ত্রী এরা কি এদের এরিয়ার ভিতরে কি লাঞ্ছিত নাকি কত ইস্যুতের সাথে আছে না আল্লাহ তালা এই কথাটা তাহলে এটা অর্থ হলো যে এরা এদের উপরে যারা আছে উপরের লোকদের দৃষ্টিতে এরা সবসময় লাঞ্ছনার মধ্যে থাকবে আর এরা উপলব্ধি করতে থাকবে যে আমরা ব্যক্তি এটা লাঞ্ছিত হবে যে এই লোকটার উপরে যারা আছে তাদের দৃষ্টিতে সে লাঞ্ছিত যদিও সে তার নিজের অধীনস্থদের কাছে খুব ইজ্জত হওয়া এই কথাটা বোঝে নয় তাহলে দেখো রব্বল আলমিন এই কথাটা অলঙ্ঘনীয় একটা কথা এমনি ইহুদিরা লাঞ্ছিত ধর্মাবল্নে করছে ভদব আসছে ভদবের এজহারটা এইভাবে হইতেছে যে এদের উপরে যারা আছে তাদের নজরে তারা লাঞ্ছিত যদিও তাদের নিজেদের লোকের দৃষ্টিতে তারা বা হিসেবে ইহুদিরা যদি এটা মনে করে যে আমাদের আমরা লাঞ্ছিত করি কত মানুষ আমাদেরকে একরাম করতেছে কত মানুষ আমাদেরকে সম্মান করতেছে কথা সই হবে কথা সই হবে এটা থেকে একটা জিনিস পুজো যে আল্লাহ তালা কোন একটা জাতিকে লাঞ্ছিত করছেন কোন একটা আমলের কারণে এই লাঞ্ছিত করছেন এটা এতটুকু হলে বলা হবে বা বুঝা হবে যে তারা লাঞ্ছিত যে তাদের উপরস্ত লোকদের দৃষ্টিতে তারা লাঞ্ছিত যদিও নাকি তাদের নিজস্ব এরিয়াতে তারা খুব সম্মানই খুব হাদিহাত পাইতেছে একটা মানুষ কিন্তু তার উপর লোকদের দৃষ্টিতে তারা লাঞ্ছিত আমি নিজে উপলব্ধি করতেছি অনেক মানুষের নজরে আমি লাঞ্ছিত আমার কোনও দাম নাই কিন্তু আমি আমার এরিয়াতে খুব একটু কিন্তু তারপর আমি বাস্তবে লাঞ্ছিত এই দুটো মধ্যে কোন মুনাফি আছে কেনা পিয়াছে কথাটা বুঝো নাই তোমরা মানে কিছু মানুষ যদি আমরা দেখতে পাই যে উনি ওনার নিজস্ব হলে খুব সম্মানই কিন্তু ওনার উপরস্ত লোক যারা তাদের দৃষ্টিতে উনি একটু সম্মান নেই মানে একটু দাম নাই। তাহলেই বলা হবে তিনি রবা আলামের নজরে এই লাঞ্ছিত সংখ্যা হয়তো হাজার হাজার লাখ লাখ হয়ে যেতে পারে কিন্তু সবগুলো মানুষ আমার নিচে এটার কোন একেবারে নাই সম্মান হলে বলা হয় আমার উপরে যারা আছে তারাও আমার দাম দিতে হয় দাম না দিয়ে উপায় এটা হলে আসলে সম্মান এই কথাটা বুঝছো এটা থেকে ওই যে কিছু কিছু হাজি আসছে যে মুসলমানদের ফেরকা তারা লাঞ্ছনার শিকার যদিও নাকি তারা নিজস্ব এরিয়ার ভিতরে খুব সম্মান এটা আসলে সম্মান করেন এটা সম্মান না। তো এই যে নিজেদের এরিয়ার মধ্যে ইজ্জত আর বাস্তবে মাসকানা জিল্লা এটা একটা মুনাফিনা সত্যিকার ইজ্জত যেটা ইসলামের কারণে মুসলমানদের হাসিল হবে সেটা হলো তার উপর কাছ থেকে যেটা উপরস্ত লোকেরা তারা যে ইজ্জতটা আর এই কখনো আসবে ইজ্জতটা এটা কখনোই হাদিদ ছাড়া এটা কখনই আসবে না সাহাবিদেরকে আল্লাহ তালা যে ইজ্জত দিয়েছেন ইজ্জতটা কিসের বদল হতে হয়েছে ইসলাম এর ই আল আল কিতাব ও সুম্মান হাদিদ এই দুইটার জিনিসের বদলতে ওনার ইজ্জত পাইছে। দাম দিতে হইতো কাপের কিন্তু বাধ্য হয়েছে এখন কারিম ইবনু আখিনা আবি জাহালকে হাতে মক্কার সময় জিজ্ঞেস করা হয়েছে যে আমার ব্যাপারে তোমার কি রায় তো বলছে এখন কারিম ইবনু আখিন কারিম এই লোকগুলি তো কিছুদিন আগে এই কয়েক বছর আগে মাত্র আট বছর আগে কত কি বলতো না কত কি বলতো না কিন্তু মনে করি একটা এলাকাতে চোট ডাকাত ভরেই গেছে একেবারে ওই এলাকার চোট ডাকাত দমন করার জন্য যদি আর্মি পুলিশ যায় ওখানে আর্মি পুলিশ যায় একদম পুরো খালি হাতে যায় তো চোট ডাকাত দমন করতে পারবেন তারা সেখানে গিয়ে যত আখলা কি দেখার চোখ টাকাতে তাদেরকে কোনো দাম দেবেন একটু দাম দেবে কিন্তু যদি আর্মি পুলিশ যায় র্যাব যায় সঙ্গে হাদিদ নিয়া একটা হাদিদ ক্রস করতে হবে না থাকলেই একরাম শুরু করে দেব সার বসেন এটা বলবে না এই সারেরটা আজকের কি জন্য হয় শুধু হাদিদের কারণে এই কথাটা কারো বুঝতে অসুবিধা শুধু হাদিদের কারণে সারা দুনিয়াটার মাতপুরিটা যাদের হাতে এই মাতপুরিটা কি কারণে শুধু হাদিদের কারণে শুধু হাদিদের কারণে এই মুসলিম দেশগুলোর মধ্যে যে এখন যারাই আছে কি কারণে হাতে হাদিব থাকে কিন্তু হাদিদের ওই যেই জায়গাটা যে যেটা আছে এটা দেখবো যে ভাঙ্গা করে রয়েছে মানে বুঝাই যে জিনিসটা আসলে কিচ্ছুই না কিন্তু সুরতটাই এমন যে সুরতটা থাকলে বাস তার কাজ ওই যে তাকাই দেখো যে আছে যে সাইফটা একটা মুমেন্টের জন্য যে নয় সাইফটা মুমেন্টের জন্য জি নয় এটা তো মনে করি এখন আমরা এটা আমাদের বুঝতেও কষ্ট হবে কিন্তু ঠিক এই কথাটাই যদি কোন একজন আর্মি বলে তারা ঠিক আছে সারের পিছনে সাইড নাই এরপরেই সারে আর দাম দেবে না কি জন্য দাম দাম দিতে যাবে আর দেখে যে সামনে বেল্ট আছে পিছনে একটা কিছু আছে তাহলে এটা হলে হাতিমা রসুল সাল আলী হাসানের মতো ব্যক্তি তিনি ওনার মিরাশের মধ্যে আর কিচ্ছু রেখে যাইতেছে না রেখে যাইতেছে কতগুলো সাইফ আজি আসতে হরমন্ত্র ব্যাপার না যে রসুল সাল আলী হাসল রাহমা চলো রাজা তারা আল্লাহ গজব নিয়ে ফিরল রাজা ও বিয়াবি অন্যায় নবীদেরকে হত্যা করেছে নবীদের নবীদেরকে হত্যা করা সেটা তো অন্যায় ভাবেই হবে নবীদের এমন কোন কাজ করবেন যেটার কারণে তাদেরকে হত্যা করা হইতে পারে নবীদের হত্যা সেটা তো অন্যায় ভাবেই হবে তারপর হাকটা এনে বুঝাইলো যে এই কাজটা তাদের দৃষ্টিতেও অন্যায় ছিল এটা বোঝাবার জন্য মানে তাদের করতে এখান থেকে বলতেছে যে আগে ইহুদীদের যা হালাত বলল। তাতে জাহেরি ভাবে কারো মনে আসতে পারে যে ইহুদিরা আল্লাহ তালার নজরে এত লাঞ্ছিত এত লাঞ্ছিত অতএব যদি তারা ইমান আনেও তারপর হয়তো আল্লাহ তালা তাদের পক্ষ থেকে ইমান গ্রহণ করবেন না এটা কারো ধারণা হইতে পারে বা খুদ ইহুদিদেরই ধারণা হইতে পারেন যে আমাদের জাতি এমন যে তাদের উপরে আল্লাহ তালা জিল্ল চাপাই দিছেন গজব দিছেন তো আমরা যদি ইমান আনি তারপরে হয়তো আল্লাহ তালা গ্রহণ করবেন না এই আয়তে আল্লাহ তালা এই দফা এই শোভাটার দফা করতেছে যেই হোক যে কোনো জাতির হোক সেমান নিয়ে আসে তাকে যারা পূর্ববর্তী নবীদের উপর ইমান এনেছে খ্রিস্টানদের একটা সম্প্রদায় যারা করত এক কৌল মোতাবেক হাসিয়াটা দেখো তাহলে হয়ে যাবে আট নম্বর হাসিয়া দেখ আট নম্বর মধ্যে আছে ওই আন কাতা আন কাতা কৌমুন ত এপা শব্দের উপর থেকে হাসিয়াটা তার এরপরের হাসিটা দেখো সেখানে আর একটু ফায়দার জিনিস আছে তারা হজরত সালাতামকে সাহায্য করেছিল তাদেরকে বলা হয় এখানে একটাই বলছেন মুসান আরেকটা কেউ কেউ বলে যে নাসেরা এলাকার দিকে নাম কি এরপরে দেখো সব ইন সব ইন হুয়া মিন সব আহ সবা আর্থ হলো দিন মানে আলো দিন থেকে বের হই জন্য ওই জামানায়। দূর দূর এলাকার আরবরা যখন মুসলমান হইতো তারা মুসলমান হইলে আসলাম না ছিল তারা বলতো যে সবা আতা বা সবা সবা এই শব্দটা বলত যে অমুকে ধর্মত্যাগ করে ফেলছে তো সবা মানে শব্দ অর্থটা কি তাদেরকে সবি এই কোন অর্থে বলা হয় সথাটা বলতেছে জমা হবে এটা ইকা ফেরেস তাদের পূজা করতে শুরু করছে এরপরে দেখো শব্দটা আছে ইহুদিদেরকে ইহুদি কেন বলা হয় ইয়াহুদ শব্দটা ইম্মা আর অব হা হবে না তাই কি হবে তা ইন ইহুদিদেরকে তা ইন এর জন্য বলা হয় সুমু বিদানিক লু যখন তারা তো মিনে বাদাতে আরবি ধরা তাহলে মানে নোক্তা শূন্য দাল দ্বারা পরিবর্তন করা হয়েছে এটাকে ইয়াহুজা থেকে তারিফ করে ডাল তাকে জাল বানায় দেওয়া হয়েছে আর আলিফটাকে ফেলে দেওয়া হয়েছে কি হয়ে গেছে এটা ইয়াহুদ এটার ওয়াহেদ হলো জমাকি ইয়াহুদ যেমন জুন্দ জমা আর ভিন্ন করেমান দেখো মানার পরে মিন হুম আনতেছে এটা বোঝাবার জন্য যে দেখো আগে আনছে না এখানে আ মানুষ হলো পূর্বের নবীদের উপর যারা এই জমানের মোমেন্ট হলো যারা ইমান এনেছে এটা হলো আর ওয়ালা ওয়াসীন এটা হবে তাকসিস বা আদত্তা কিটা তাকসিস বা আদত্তা যারা পূর্বের নবীদের উপর ইমান এনেছে এবং যারা ইয়াহুদিন এদের মধ্য থেকে যারাই আল্লাহ এবং আের উপরে ইমান আনবে ফি জামানি নবীনা আমাদের নবীর যুগে তারা পরের আহ মানা যারা ইসলাম গ্রহণ করে তাই না কি বুঝা গেল যে যারা আগে মুহমেন্ট ছিল এরা যদি আগে সে যাই থাকুক দেখো মানা মানা আলি এখানে আবার জমানা মান মানের জমিরের মধ্যে রেয় করা হয়েছে এবং আমিলার জমির মানে উপরে যা রয়েছে তার উপর তোমরা যেন আমল করো এই অঙ্গীকারটা আমি নিয়েছি ওরাফা আনা আর তখন আমি তোমাদের উপর তুর পাহাড় তুলে ধরেছি ওরাফা আনা এটা হাল হয়েছে আমি তোমাদের উপর তুর পাহাড় তুলে ধরেছি এই জাবালাটাই জন্য বলছে যেহেতু অন্য জায়গায় শব্দ আসছে সেখানে জাবাল দ্বারা হয় আল জাবাল অথবা যে কোনো একটা জাবাল হবে সেটা তারা তোর উদ্দেশ্য তোমাদের উপরে আবাই তুম কবু আহা যখন তোমরা তাওরাত গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছ অকুলনা তখন আমি বলেছি এটা কখন হয়েছে হজরত আলি ইসাল্লাম মোসাই আলী ইসালাম যখন তাওরাত নিয়ে আসছেন তখন পিছনে একটু ঘটনা গেছে নিয়ে আসছে তখন তারা হুকুম হাকলো যে খুব কঠিন প্রথমে বললো যে এই হুকুম গুলো যদি আল্লাহ নিজে বলে দেন তাহলে আমরা বিশ্বাস করে নেবো তখন পিছনে যে ঘটনাটা গেছে তখন আল্লাহ তারা হুকুমের শত্রুর জনকে বাসাই করে সেখানে নিয়ে গেছে সেখানে আবার তারা গিয়ে ওই উল্টাপ কথা বলতে শুরু করছে সেখানে আবার আল্লাহ তালা তাদেরকে প্রথমে মেরে ফেলছেন আবার জীবিত করে নিয়ে আসছে সত্তর জন যখন এখানে আবার আসার পরে তারা এলাকার লোকদের তো বলতেছে তবে শেষে এই কথাটাও বলে দিছে যে এগুলোর মধ্যে কোনটা যদি আমল করতে না পারো তাহলে সেটা আল্লাহ মাফ করে দেবে এই যে এই কথাটা তারা বাড়াইছে যেটা সামনেও আসতেছে তো এটা তারা যখন বলছে তখন ওই আম লোকজন যারা তারা যখনই কোন একটা হুকুম তারা কারণ তারা কথা ছিল যে আল্লাহ বলতে শুরু করছে তখনই আল্লাহ তারা ওই জিবরা আলী ইসলামকে আদেশ যে পুরা তুর পাটা তাদের এলাকার উপরে ধরা তার সে একদম মাথার কাছে আনছে তো তারাও বুঝতেছে ওয়া কান্না তারপরে কি তারা বুঝতেছে নিশ্চিত হয়ে গেছে একদম আল্লাহ ফেলেই দেবে মেনে নিলাম আমি বলেছিলাম আমি তোমাদেরকে যা দিয়েছি তা মজবুত আঁকড়ে ধরো মজবুত ভাবে আঁকড়ে ধরো তাদেরকে যেন বাধ্য করা হইতেছে না হুকুমাহটা মানার জন্য আর এক সেটা তো শুধু আমাদের এই উন্মতের উপরে না কখনোই ছিল না রব আলমীর পক্ষ থেকে তো জব হলো। যে মুসলমান হও এটা বল একটা হলে বলা যাবে না বললো এটা হবে না কারণ তলোয়ার দিকে মুসলমান হলে এটা তো ইসলাম গ্রহণত হবে না কিন্তু একজনে মুসলমান হলো মুসলমান হওয়ার পরে সে যদি কোন একটা হুকুম না মানে তাহলে তার উপর ঠিকই চাপ দেওয়া হবে এই নিয়মটা এটা দুনিয়া সব জায়গায় সব জায়গায় বাইরের একটা লোক বাইরের একটা ছেলে সে যদি নামাজ না পড়ে তারপরে টুপি না পড়ে পাঞ্জাবি না পড়ে লুঙ্গি ট্রাক্টর নিচে পড়ে আমরা তার কিছু বলবো কিন্তু কাজগুলো সে অন্যায় করতেছে না কি অন্যায় করতেছে না কিন্তু এই কাজটা যদি তোমরা যদি করো তাহলে বলবো না তার মানে মাদ্রাসায় ঢুক মাদ্রাসায় ভর্তি দাখেলা না নিলে তার ভিন্ন হিসাব কিন্তু যা মাদ্রাসা যখন ভর্তি হয়ে গেছে একটা প্রতিষ্ঠানে যখন ভর্তি হয়ে গেছে এখন তার হিসাব ভিন্ন এখন তার উপরে প্রাতিষ্ঠানিক সব নিয়মকরণ চাপানো হবে কেউ ইসলাম গ্রহণ করে না সেটা তার ভিন্ন ব্যাপার সে ইসলাম গ্রহণ করেন যা ইচ্ছে তাই করো এটা তোমার ব্যাপার যার নামে করবে। ইসলাম গ্রহণ তুমি করছো নাম তোমার মুসলমান আবার কাজ করবা না এটা এখানে অবকাশ নেই এটা দুনিয়ার সব নিজামের মধ্যে সব নিজামের মধ্যে একজনে একটা দলে ঢুকছে দলে ঢুইকা দলের উল্টাবল্ট করতেছে এইজন্য তাকে ধরবে আর যেন দলের বাইরে আছে যেহেতু এই অঙ্গীকারের পর তোমরা আবার মুখ ফিরিয়ে নিয়েছ হ্যা যদি তোমাদের উপর আল্লাহ তালা দয়া ও অনুগ্রহ না আল্লা অনুগ্রহ দয়া থাকার কারণেই তোমরা বারবার অন্যায় করো আল্লাহ তোবা কবুল করেন বা তোমরা অন্যায় করো কিন্তু আল্লাহ তালা শাস্তি নগদ দেন না তাহির করেন